5D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 বাংলার দুরেরো কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা जरा विश्वर विभिन्न अवस्थान नियमित आयोजनभोग कर दूरदर्शन सामने अपेक्षमान तर सकल के आतरिक शुभेचा और सालाम सुप्रिय दर्शक श्रोता आज के अपन सामने एक विषय उल्लेख करते चाची ता हल इसलमी आईन उत्स क्यु पवित्र कुराना जरा इसमंत्रणे आजकल सम्प्रचार केंद्रे এই বিষয়টি আলোকপাত করার জন্য এসেছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন ইসলামী রাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তো চান গোটা পৃথিবীটাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা যাতে আল্লাহর বিধান মেনে নেয় এই জন্যই তার রাসুলকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির কাছে তিনি কোরআনকে সবাই নিজেকে নিজের আপন সম্পদ মনে করতে হবে এটা হলো ফরজ আল্লাহ যেমন আল্লাহ যেমন সবার তার কোরআন সবার তার রসুলও সবার তো আমরা এটা গ্রহণ করেছি বিধে আজকে আমরা তার পক্ষ হয়ে কথা বলছি কিন্তু আসলে সম্পত্তিটা সবারই তো এখানে ইসলামী রাষ্ট্র যদি হয় একটি মুসলিম রাষ্ট্র যদি হয় তো সেটার আইনের উৎস অবশ্যই হতে হবে সেই আল্লাহ যিনি আমাদের সবার জীবনের উৎস অস্তিত্বের উৎস সমস্ত জীবন জীবিকার উৎস সমস্ত দান অবদান ভোগ উপভোগ যা আছে আমাদের জীবনে এসব কিছুর উৎস যিনি যিনি সব কিছু দিয়েছেন তিনি তো আমাদেরকে জীবন বিধান দেবেন এটা তো ন্যায্য কথা এর চেয়ে ন্যায্য কথা বিধিবিধার কি আছে দেখুন এই কোরআন একাডেমি পাঁচ নম্বর সুরে আলমাদায় চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার আয়েদগুলি তাল্লা বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিল কি তো সংবিধান দিয়ে যারা রাষ্ট্র বিশ্ব পরিচালনা করে না আইন ফলা করে না এটাকে প্রত্যাখ্যান করে যারা সার্বিক তাহলে তারা কাফের মানে আল্লা রহি তারা জালিম যেই আইন দিয়েই বিশ্ব পরিচালনা করুক না কেন সে আইনে ন্যায় আসবে না অন্যায় আসবে মানুষ ইনসাফ পাবে না মানুষ মজলুম হবে কারণ মানুষের তো সেই ক্ষমতা নাই আল্লাহর শ্রেষ্ঠ পৃথিবীকে যেমন আজকের পৃথিবীতে কোনো একটা কোম্পানি একটা পণ্য সে যদি প্রোডাকশন করে তাহলে এর গাইড বুকটা কে দেয় সেইটা দেয় তুচ্ছ জিনিস করলে কিভাবে যে সিস্টেম এ চলবে সেই সিস্টেম এর নামে হলো ইসলাম সেই ইসলাম তিনি দিয়েছেন সেই গাইডলাইন তিনি দিয়েছেন এই তিনি বলেছেন যে আমার পৃথিবীকে যদি আমার আইনে কেউ না চালায় তাহলে আমার সাথে বিদ্রোহ করলো আমাকে অস্বীকার করলো এই জন্য নবী মুদর্কে কিতাব দিয়ে বলেছি আমার কিতাব দিয়ে তোমরা দেশ রাষ্ট্র ব্যক্তি পরিবার সমাজ সব চালাও খ্রিস্টানদেরকে কিতাব দিয়ে বলেছি তোমরাও চালাও তোমাকেও কিতাব দিয়েছি তোমাকে বলছি অনুসরণ করো না এখানে আরো একটু কঠিন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন যদি এখানে তোমরা অপরগতা প্রকাশ করো হ্যাঁ এখানে আরো একটা বিষয় আমরা বিধান এটাই যে যুক্তিযুক্ত এবং এটাই যে সকল চাবি কাঠি এর একটা বিষয় হলো এই কারণ মানুষ মানুষের চিন্তা তো হলো সীমিত মানুষের জ্ঞানও হলো সীমিত আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছুই জানি না বা নীতি নির্ধারক যারা দাবি করেন আজকে তারাও ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানেন না হয়তো অতীত থেকে শিক্ষা নেন কতটুকু অতীত খুব বেশি হলে একশো বছর বা দুইশো বছর কিন্তু আল্লা সুবাহ যার কাছে অতীত বলতে কিছু নেই যার কাছে ভবিষ্যৎ বলতে কিছু নেই সব যেন আল্লা সুহান সামনে সেই আল্লাহ আল্লা সুহানাহাতা সব কিছুকে সামনে রেখে অতীত ভবিষ্যৎ সব কিছুকে যেই নীতি নির্ধারণ করেছেন আল্লাহ সুবহান হাত তালা এটাই তো হলো সকল যুগের জন্য উপযোগী এটাই হলো সকল পরিবেশের জন্য কল্যাণকর কল্যাণকর সুতরাং ইসলামী রাষ্ট্রের এজন্যই জন্যই মূল নীতি নির্ধারণকারী হিসাবে বা মূল সংবিধান যেটা সেটাই হচ্ছে আল্লাহর কিতাব আজকে দেখুন এই কিতাববাদ দিয়ে কোরআন এবং সন্ন্যাবাদ দিয়ে আজকে যে দেশে যে প্রেক্ষাপটে বলুন না কেন একদল আসে তারা মনে করেন দেশের জন্য হলো এটা কল্যাণকর তাই তারা নতুন কিছু সংশোধন করেন অতীতের বিষয়গুলি আরেক দল আসেন তারা আরেকটা মনে করেন কিন্তু আল্লাহ আল্লা সুহানা হতলা যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই কল্যাণকর বিষয়গুলি জানেন সেই হিসাবে আল্লাহ রাবুল আলামিন এমন দিয়েছেন যে আত পর্যন্ত সংশোধনের কোনো প্রয়োজন বিধান যে দিয়েছেন । তারা দেখে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যেটা আমি দিয়েছি এটাতে সন্দেহ সভ্য হলে অনুরূপ তোমরা কিছু আনো হ্যাঁ আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ সক্ষম হয়নি আজকে দেখেন কারো যদি ডায়াবেটিস আক্রান্ত হয় যেটুকু লাগে এইটুকু তোমার খাদ্য দ্রব্যের মধ্যে পানীয় মধ্যে যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু এর বাইরে নিবানা নিলে এটা বিস্ক্রিয়া এটা তোমাকে শ্বাস করবে আজকে দেখুন এই একটা আয়াতকে যদি গবেষণা করা হয় মেডিকেল সায়েন্সের সমস্ত মূল তত্ত্বগুলি একটি আয়তের মধ্যে কিন্তু চলে আসবে যে এখন বিজ্ঞানীরা বলছেন যে এত সুন্দর বিধান যে আল্লাহ তালা কোরআনে দিয়েছেন যে কুলু মশরফ্লা তসরিফু যে এই যে তিন ভাগ খাও তিন ভাগ করো প্যাটকে এক ভাগ সো এক ভাগ পানীয় এক ভাগ খালি রাখো এর বেশি হলেই কি হবে ক্ষতি আমরা যখন খাদ্য গ্রহণ করি খাদ্যকে ডাইজেস্ট করার জন্য একটা অ্যানজাইম নিঃসরণ হয় একটা রস আমাদের পিত্ত থেকে আমাদের ভিতর থেকে সেটাকে মেছাকার করার জন্য একটা রস কিন্তু বের হয় সেই রসটা বের হয় কীভাবে আমাদের দেহ কোষ ক্ষয় হয়ে সেটা বের হয় তো খাদ্য তুমি যত বেশি নিবা দেহ কোষ তত বেশি ক্ষয় হতে হবে অ্যানজাইম বেশি করে নিঃসরণ করার জন্যে আর যার কোষ যত ক্ষয় হবে সে তত তাড়াতাড়ি বার্ধক্যে চলে যাবে যৌবন হারাবে জীবন হারাবে তো এখন এই সারা বিশ্বব্যাপী এখন ডায়েট কন্ট্রোল কেন উৎস হবে মুসলিম সমাজের বা ইসলামীরা বিশ্ব সমাজের এটা তো উনি বললেন যে যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম তো চলবে এটাই হলো আল্লা নির্দেশ এবং এটা যাদের ভিতরে বিবেচনা এই কারণে আল্লাহ তবরকতলা যেমন কাফের বলে দিয়েছেন ঠিক আল্লাহ তো বরকতলা কোরআন সুন্নাহ বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ বাদ দিয়ে অন্য কোনো আল্লাহ এবং আল্লাহর রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত ফাইসলা দিয়ে দিলে সেখানে কোনো মমিন নর এবং নারীর এখতিয়ারই চলবে না আমরা সমন্ব সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমরা আমাদের আলোচনা ধারাবাহিকতা নিয়ে হাজির হব ইনশাল রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন বিশ টিভি বাংলা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 প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल डे शनिवार सुप्रिय दर्शक श्रोता वरतिकालीन समय संगे थे आलोचनार धारात সেটা হলো আকিদা বিষয়ক আলোচনা আর আকিদার পর্বভিত্তিক আলোচনায় আমরা নবী করিম সাল্লিহিসাল্লামের সুন্না সার্বিক জীবনে কত গুরুত্বপূর্ণ সেটির আলোকপাত করছিলাম রাষ্ট্রীয় জীবনে সুন্না কতখানি বরণীয় বা পালনীয় সে ব্যাপারে আলোকপাত করতে গিয়ে আমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা পর্যন্ত পৌঁছেছি এবং সেখানে কোরআন এবং সন্না যে আইন দাতা বা আইনের উৎস এটাই আপনাদের সামনে আলোচিত হচ্ছিল জি স্যার জি আহজাবের আয়টা বলছিলাম যে আল্লাহ তবরকাল তিনি কত বড়টা অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি তো বলছেন আল্লাহুল খালকাল তিনিই সৃষ্টি করেছেন কেউ কি দাবি করতে পারবে যে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি আমি হিসেব যদি আমরা এই অংশ যেমন আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা অবশ্যই এই অংশ মানতে হবে এবং মানার ক্ষেত্রে আল্লাহ বলছেন মানতে হবে আমার এবং আমার প্রেরিত রসুলের মানতে হবে কোনো আল্লা বান্ধা হিসেবে এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে চলবে না এরপর আল্লাহ তো বড় কথাটা বলছেন যে কোনো ব্যক্তি মমিন হতে পারবে না বা তারা মমিন নয় আল্লাহ নিজের যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিবাদ বিসম্বাদে তোমাকে তারা ফাইসলাকারী নির্ধারণ না করবে অতঃপর তুমি যে ফাইসলা করে দিবে সেটাকে সম্পূর্ণ ভাবে দ্বিধাহীন চিত্তে ভাবে মেনে না নেবে মমেনি নয় আল্লা কসম করে বলতেছি তাহলে আমরা মমিন থেকে কিভাবে নিজেদের আমদানি করতে পারি এগুলো তো আসলে মমিনদের করা আসতেছি আসলে মানব সভ্যতার সেই শুরু থেকে যদি আমরা দেখি সংবিধান হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্যে এক এক সময় এক এক রকম আইন করেছে হিটলার এক রকম আইন করেছিল জোর জার মূল্য তার ওই সিস্টেমে সে চলছিল সে তার আইনে ব্যর্থ হয়েছে স্টেলিন বলেন সে একটা আইন করেছিল আজকের রাশিয়া মস্কো বলেন সোভিয়েত ইউনিয়ন বলেন টুকরো টুকরো হয়েছে লেনিন একরকমের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তা করেছিল মাউসেতুং একরকমের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তা করেছিল লাস্ট আমেরিকান এক লেখক বই লিখেছেন হাতিয়ার হিসাবে ব্যবহার অথচ আল্লাহ আমার যে পন্থা পদ্ধতি সেটা অতীত ছিল তৈমত পর্যন্ত থাকবে সেটা পরিবর্তনশীল নয় মানুষের জন্য যেটা মঙ্গল সেটাই আমি তোমাদের জন্য দিয়েছি এবং এটা তো একটা যুক্তির কথা আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এটা মানি কোনটা যে আমার পরিবারে ক্ষমতা আমারই বাহিরের কেউ আমার পরিবারে ক্ষমতা চালাতে পারবে না এটা কিন্তু আমি মানি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি এটা কখনোই মানব না যে ভিন্ন কোনো মালিক আমার ব্যবসা প্রতিষ্ঠানের সিস্টেম তৈরি করবে এটা কিন্তু আমি মানি না আমি সব জায়গায় কিন্তু এটা ঠিকই মানি কিন্তু যখন আল্লাহর বিধান আসে যে আল্লাহর ক্ষমতা আল্লাহ হকম ইল্লা রিল্লা একমাত্র আল্লাহর বিধান চলবে আল্লাহর এই চ্যালেঞ্জ যে আমার রাষ্ট্রে আমার ক্ষমতায় চলবে এই ক্ষেত্রে এসে আমি ওই নিজের সিস্টেমগুলো সব বাদ দিয়ে দিই আমি যে আমার জায়গাগুলোতে আমি যে অন্যের সিস্টেম মানি না সেখানে আল্লাহ হস তার এই গোটা পৃথিবীতে দুনিয়া মানুষের বানানো সিস্টেম তিনি কেন মানবেন এবং তার মধ্যে মঙ্গলও নাই কারণ আমরা অতীত ঘেটে দেখেছি যে মানুষ যুগে যুগে সিস্টেম চেঞ্জ করেছে কারণ এক সময় গিয়ে দেখা গেছে যেটা মানুষের জন্য আল্লাহর বিধানের যে কত বড় কল্যাণ মানুষের জন্য বা এটাই একমাত্র বিধান যেমন মাত্র উৎস এটাই ষোলো নম্বর আটান্ন এবং ষাট নম্বর আয়তে আল্লাহ জাহিরি সমাজে নারীদের কি অবস্থা ছিল কোন অবস্থা থেকে আলাদা নারী জাদিকে উদ্ধার করে মর্যাদার নারী সন্তান জন্ম হয়েছে এই সংবাদ যদি পিতাকে দেয়া হতো সুসংবাদ এই সুসংবাদ যদি দেওয়া হতো জল্লাহু মুসা নহুয়া কাজিম কালোয় কালোয় তার চেহারা কালিমাময় হয়ে গেছে সে রাগে ক্ষোভে নিজেকে মনে হয় যেন সে গলিয়ে ফেলেছে এমন তার অবস্থা হয়েছে হায় হায় কি পালিয়ে গেল জাতি থেকে কাছে না কি হলো তার একটা কন্যা সন্তান হলো এইজন্য সে কাউকে চেহারা দেখাচ্ছে না পালিয়ে গেছে মিনসুয়েবসারাবিহী কি কদর্য কি কুৎসিত কি বিশ্রিত সুসংবাদ তাকে হলো কি বিপর্যয় সংবাদ দেওয়া হলো যে একটা কন্যা সন্তান জন্ম হলো তার ঘরে অপমান এই অবজ্ঞা নিয়ে কি আমি আমি মাটির নিচে পুঁতে ফেলবে এই ছিল তখনকা তার ভাবনা চিন্তা করে দেখেন একটা কন্যা সন্তানের জন্ম হলে মানুষের এই শ্রেণীটা কোন পর্যায়ে তারা এটাকে বিপর্যয় মনে করত। সেখান থেকে আল্লা তালা তাকে উদ্ধার করে আল্লাবাদ সমাজে খ্রিস্টান সমাজ নারীকে মনে করত পাপের কারখানা যত পাপের উচ্ছ্বস হলো নারী ইহুদি সমাজ মনে করত মহিলা না পাক আলমারা তো যখন তাদের পিরিয়ড হয় তখন সে একটা আস্ত সে আরেক সতীদাহ স্বামী মরে গেছে এই নারীকে আর রাখা যাবে না তাকে তার স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করো এই বিপর্যয় থেকে আল্লাহ নারীকে উদ্ধার করে কত সম্মানিত পর্যায়ে নিয়েছেন আজকে সেই নারীরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এবং ইসলাম নারী অধিকার হরণ করেছে এটা বলে তাহলে দেখুন ইসলাম তিনটা কন্যা জান্না এই পিতার জন্য আল্লাহর উপরে জান্নার ফরজের জন্য তো এই ঘোষণা নাই মেয়ে গুলি নাম আল হয়ে যাবে এবং মায়ের যদি উপকার হয়ে থাকে কোন বিধানে সেটা হলো আল কোর আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন সন্দেহ নেই মানব জীবনের সংবিধানেই হবে এই কোরআন এবং সন্না এটাই হবে কিন্তু আজকে আমরা এমনও কিছু পরিবেশ পাচ্ছি যেখানে যারা কোরআনকে সংবিধান বা সুন্নাকে সংবিধান হিসেবে চায় তাদেরকেও কিছু খুশি করার জন্য আবার এর বিরোধীটা যারা চায় তাদেরকেও কিছু খুশি করার জন্য সামাজিক কিছু আইন বিয়ে শাদি বলেন বা বলেন এগুলি হলো কোরআন এবং সুননার আলোকে আর বাকি সবগুলি হল অন্যকে খুশি করা সেটাই বলছেন তোমরা কিতাবের কতক বিষয়কে মানতে চাও আর কতক বিষয়কে অস্বীকার করতে চাও তার পক্ষে কখনো এইভাবে মমিন হওয়া সম্ভব আমরা দুনিয়াতে শান্তিপূর্ণ একটি বিশ্ব করতে চাই এবং যদি আখেরা আমরা শান্তি পেতে চাই তাহলে আমাদের সামনে পথ একটি তাহলে খিতাব এবং সন্ন্যার আলোকেই আমাদের রাষ্ট্র আসতে হবে আজকে অর্থনীতিতে সুদ কে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল মনে হয় সুদ ছাড়া অর্থনীতি কল্পনায় করা যাবে না ব্যাংক কল্পনায় করা যায় না কোনো কিছু পারে না আল্লাহ বলেছেন আর রিবা সৃষ্টিকর্তা তিনি কিছু জানেন বিশ্ব অর্থনীতি কি দিয়ে সুন্দর চলবে বরকতময় হবে রহমতময় হবে তিনি বললেন যে বাণিজ্য ভিত্তিক তোমরা যদি লাভ নাও বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরুন বললেন মুসলিম ইকোনমিক ফোরামের সম্মেলনে যে সারা বিশ্বের মুসলিমদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমার ব্রিটেনে আপনারা আপনাদের এই ইসলামিক বাণিজ্য এবং ব্যাংকিং এর আপনারা উপনীত হতে পারি যে আইনার উৎস সমাজ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য যে আইন হচ্ছে অতিব গুরুত্বপূর্ণ ভূমিকার দাবিদার আসুন আমরা সার্বিক ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সন্নাকে আইনের উচ্চ হিসাবে বরণ করি এবং আমরা এটা দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে শিখি এবং এর প্রতি আমাদের আকিদাকে সুসংহত করি যে এটাই মুক্তির একমাত্র উপাদান তাহলেই আমরা মুক্তি পাবোই ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আমিনা ইল্লা আসসালামুকুম রহমাত Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Arjur Rida Kaya Allah Ente Ar-Rahimu Ya Abney Ata Kaya Allah Ente Al-Kariyum Minke Al-Apao Ya Allah Ente Al-Azimu Ya Allah Fika জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার্লাহ আহাদ বলো उल्लेख कर खंडे कि नंबर तिर